উদীয়মান প্রযুক্তি হল এমন প্রযুক্তি যার উন্নয়ন ব্যবহারিক প্রযোগ অথবা উভয় এখনও মূলত অবাস্তব অর্থাৎ অস্তিত্বহীনতা বা অস্পষ্টতার পটভূমি থেকে রূপকভাবে উত্থিত হচ্ছে এই প্রযুক্তিগুলি নতুন যেমন জিন থেরাপি সহ জৈব প্রযুক্তির বিভিন্ন প্রযোগ উদীয়মান প্রযুক্তিগুলিকে প্রায়শই অবস্থা পরিবর্তন করতে সক্ষম বলে মনে করা হয় উদীয়মান প্রযুক্তিগুলিকে মৌলিক নতুনত্ব উৎপত্তিগতভাবে না হলেও প্রযোগে তুলনামূলকভাবে দ্রুত বৃদ্ধি সুসংগতি বিশিষ্ট প্রভাব এবং অনিশ্চয়তা এবং অস্পষ্টতা দ্বারা চিহ্নিত করা হয় অন্য কথায় উদীয়মান প্রযুক্তিকে কি একটি মৌলিকভাবে নতুন এবং তুলনামূলকভাবে দ্রুত বর্ধনশীল প্রযুক্তি হিসাবে সংজ্ঞায়িত করা যেতে পারে যা সময়ের সাথে সাথে একটি নির্দিষ্ট মাত্রার সুসংগতি দ্বারা চিহ্নিত এবং আর্থসামাজিক ক্ষেত্রে গুলি উপর যথেষ্ট প্রভাব ফেলতে পারে যা অভিনেতা প্রতিষ্ঠান এবং তাদের মধ্যে মিতস্ক্রিয়ার ধরন সংশ্লিষ্ট গান উৎপাদন প্রক্রিয়াগুলির গঠনের পরিপ্রেক্ষিতে পরিলক্ষিত হয় তবে এর সবচেয়ে উল্লেখযোগ্য প্রভাব ভবিষ্যতের মধ্যে নিহিত এবং তাই উত্থানের পর্যায়ে এখনও কিছুটা অনিশ্চিত এবং অস্পষ্ট উ